ও সকলকে আন্তরিক স্বাগত শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামের আলোকে দাওয়াতের পথ ও পদ্ধতি এই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আমরা একাধিক পর্ব আলোচনা করেছি এবং আমাদের সামনে বিশ্বের মধ্যে যারা ইসলামের স্কলার এবং ইসলামের দাওয়াত দিচ্ছেন তাদেরকে আমন্ত্রণ জানিয়ে অনুষ্ঠানকে প্রাণবন্ত করার চেষ্টা করেছি সেই সূত্র ধরে আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে আমরা দিন বা ধর্মের প্রয়োজনীয়তা ও প্রেক্ষিত নিয়ে আলোচনা আর গুরুত্বপূর্ণ প্রতিপাদ্য বিষয়ে আলোচনার জন্য যথারীতি আজকেও স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি বরেণ্য অলহামাদেরকে চলুন প্রথমেই তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই আমার বাম দিকে উপবিষ্ট আছেন এবং আমার ডান দিকে উপবিষ্ট আছেন জনাব শেখ মুজাফর সম্মানিত শুধু ও দর্শকবৃন্দ আর যথারীতি আমি মোহাম্মদ হারুন হোসেন আপনাদের সাথে রয়েছে পুরো অনুষ্ঠানে ইনশা আল্লাহ তার আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ধর্মের প্রয়োজনীয়তা ও প্রেক্ষিত নিয়ে আসলে মানুষ এই জগৎ সংসারে আমরা দেখতে পাচ্ছি যে সকলেই কর্মমুখ এবং কর্ম জীবিকা নির্বাহ করে থাকে কিন্তু কখনও মানুষের ভিতরে প্রশ্ন আসবে যে আমি তো আমার রুজি আমি করি এবং আমার মেহনত আমিই করি এখানে আমি ধর্মের অনুশাসন মেনে চলার কী প্রয়োজন কেনই বা আমি ধর্ম মানব আর ধর্ম আমাকে কি দিয়ে থাক এজন্য মানুষের ভিতরে একটা বিভ্রান্তি থেকে যায় সে কারণে আমরা এই বিষয়টি পরআন ও সন্ন্যাহের আলোকে বাস্তব ও বিজ্ঞানসম্মত দৃষ্টিকোণ থেকে একটু ব্যাখ্যা করতে চাচ্ছি সুদীয় দর্শকবৃন্দ প্রথমেই আমরা এ ব্যাপারে আলোচনার জন্য আহ্বান জানাব শেখ আমানিকে যে ধর্ম বলতে কি বাদ। ধর্ম বলতে আমরা যা বুঝি তা হলো মানুষ যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তির মৌলিক গুণগত বৈশিষ্ট্য যেমন আমরা বলতে পারি আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া আগুনের মৌলিক বৈশিষ্ট্য পুড়িয়ে দেওয়া পানির মৌলিক বৈশিষ্ট্য ভিজিয়ে দেওয়া মানুষকে পাক একটি মৌলিক বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন নবী সাল্লাম বলেন কুল্লু সালাম প্রত্যেক সন্তান ফিতরাতের উপর জন্মগ্রহণ করে ফিতরাত তার একটি স্বভাবজাত ধর্ম স্বভাবজাত ধর্মকেই ফিতরাত বলা হয়ে থাকে ফিতরত আল্লাহ ফাতার আনা সলেহ আল্লাহ রবুল্লা আলমের ফিতরাত যে ফিতরাতের উপর আল্লাপাক মানুষকে সৃষ্টি করেছেন তো মানুষের জন্মসূত্রেই মানুষের মনের ভিতরে একটি মৌলিক চাহিদা বিরাজ করে এই যে মানুষের ভিতরে বিশ্বাস মৌলিক বিশ্বাস এটাকেই আমরা মূলত ধর্ম বলতে পারি তো এখন এই বিশ্বাসের কারণে কিছু অনুশাসন তার উপরে এসে যায় ধন্যবাদ জনাব শেখ আমুল্লা মাদানিকে শুধুও দর্শক বৃন্দ আমরা এই আমাদের সম্মানিত মেহমান শেখ আমল নামাদানির আলোচনার মাধ্যমে এটা স্পষ্ট হলাম যে মানুষের স্বভাব জাত একটা চাহিদা ধর্মীয় অনুশাসন মেনে চলা সেই জন্য মানুষ সত্যকে অনুসন্ধান করে থাকে আচ্ছা এই প্রসঙ্গে আমরা যারা শেখ আবদুর রাজা আকবেন ইউসুস সাহেবের কাছে যাচ্ছি সেটা হল যে মানুষ যে নিজে কিন্তু রুজুরুটি করে আর এটাই আল্লাহর নির্দেশ আমরা জানি ফান্তেশ র কিন্তু অনেকেই হয়তো যুক্তি উত্থাপন করে থাকে যে ধর্মীয় অনুশাসন মানার আমার কি বা প্রয়োজন রয়েছে তা আপনি এই প্রেক্ষিতে একটু আলোকপাত করবেন কি আল্লাহামদুল্লাহিহাদা নবাদা সম্মানিত দর্শক মণ্ডলী যখনই মানুষ তার নির্ধারিত কোনো একটা পদ ঘাট পায় না বা পাওয়ার চেষ্টা করে না তখনই তার জীবিকা নির্বাহ হয় জাহলিয়াদের মধ্যে আর যখনই এরকম একটা নির্দিষ্ট পদ ঘাট যেটা তাকে আল্লাহর পদ দেখাতে পারে ও পায় বা জানার চেষ্টা করে সেটার নামই হচ্ছে ইসলাম বা দিন যার একটা পরকালের পরিণতি রয়েছে সুফল যখন মানুষ এটাকে বুঝে না তখন সে বলতে পারে যে দিন বলতে কিছু নেই আমরা নিজে উপার্জন করি আমরা নিজেরা খাই পৃথিবী এমনিতেই চলছে এটা একটা জাহেলিয়াত আর ইসলামের যারা অনুসারী যারা মুসলিম তাদের কাজই হচ্ছে এটা যে এই জাহলিয়াতকে দূর করে জানা অর্থাৎ ইসলামকে বাস্তবায়িত করা যাতে করে মানুষের এই ভুল ধারণাটা সরে যায় এবং মানুষ বুঝতে পারে যে আমাদের সৃষ্টির একটা মৌলিক লক্ষ্য আছে ধন্যবাদ জানাব শেখ আবদুর ইউসুফ সবকে চমৎকার আলোচনা করার জন্য শুধুও দর্শক বৃন্দ আমরা এটা স্পষ্ট করে বুঝতে পারলাম যে যতক্ষণ না আমরা জানবো ততক্ষণ আমাদের কাছে সত্য প্রতিভাত হবে না এজন্য জানাই একটি গুরুত্বপূর্ণ দিক শুধুও দর্শক বৃন্দ এবারে আমরা চলে যাচ্ছি যে আমাদের আরেকজন অতিথি জনাব শেখ মুজফর মাসিনের কাছে সেটা হচ্ছে যে এই যে স্রষ্টাকে মানা এবং না মানার প্রশ্নে পৃথিবীতে যে মানুষের যে ডিভাইডেশনটা হচ্ছে এই প্রেক্ষিতে একটু আলোকপাত করবেন কি আলহামদুলিল্লাহ আল্লাহকে মানা এবং না মানা এই বিষয়টি আজকে নয় বহু আগে থেকে অতীতে ছিল আজকেও আছে আর এই পারি যে পৃথিবীর মানুষরা দুবাগে বিভক্ত একদল লোক আল্লাহকে স্বীকার করেন আর একদোর লোককে আল্লাহকে স্বীকার করেন না স্রষ্টা আছে বলে স্বীকার করতে রাজি নন যে যারা স্রষ্টা আছে বলে স্বীকার করতে রাজি নন্ন তাদের সংখ্যা কম তবে স্রোসটা আছে এই মর্মের সংখ্যা বেশি তবে তাদের সকলের একটা জিনিস বোঝা উচিত যে আমি কিভাবে আসলাম এটা কি প্রকৃতির কোনো খেলা আমরা দেখি যে অধিকাংশ মানুষই এমনটি বলে থাকে যে অধিকাংশ না কিছু সংখ্যক মানুষ এমনটি বলে থাকে যে দুনিয়াটা এমনিতেই হয়েছে আর এমনিতেই চলছে এটা প্রকৃতির একটা খেলা কিন্তু তিনি নিজে একটু বিশ্লেষণ করে বুঝবেন যে কোনো বস্তুর একজন কর্তা আছে তাহলে এই আসমান এবং জমিনকে সৃষ্টি করলেন কে আবার কেনই বা সৃষ্টি করলেন তার মধ্যে আমরা একটা সৃষ্টি মানুষ তিনি একজন কেন সৃষ্টি করলেন তার একটা মৌলিক উদ্দেশ্য রয়েছে তিনি যখন নিজে একটু বিশ্লেষণ করতে যাবেন যে সব কিছুরই যে একটা কর্তা থাকে তাহলে আমার কর্তা বা আমার সৃষ্টিকর্তা কে যখনই তিনি বুঝতে যাবেন তখনই সামনে আসবে তার সামনে যে অন্য সৃষ্টির মতো প্রত্যেকটা সৃষ্টির সৃষ্টিকর্তা যেমন আছে আমারও নিশ্চয় একটা সৃষ্টিকর্তা আছে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি একমাত্র দর্শক বৃন্দ সময় এলো একটি বিরতির আমরা যাচ্ছি এখন ছোট্ট বিরতিতে কেউ দূরে যাবেন না ফিরে আসবো ইনশা আল্লাহ আপনাদের এই প্রিয় অনুষ্ঠানে প্রিয় কথায় সাথে থাকুন ধন্যবাদ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 দেখুন অর্ধাঙ্গিনী নাতি কাল রাত সাড়ে সাতটায় সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বাংলায় সালাম আলাইকুম বিরতির পর সম্মানিত ও দর্শকদেরকে প্রাণডালা শুভেচ্ছা জানাচ্ছি পুনরায় আমরা যে আলোচনা করতেছিলাম যে মানুষের স্বভাব যা বা ফেতরতের দাবি হচ্ছে ধর্মকে অনুসরণ করে এবং সেই প্রসঙ্গে আমাদের আমন্ত্রিত অনামায়িকা রাম চমৎকার এবং প্রমাণ্য যুক্তি উপস্থাপন করেছেন এখনই প্রশ্ন হচ্ছে যে অনেকেই যারা খোঁড়া যুক্তি দিয়ে বলে থাকেন যে ধর্ম কর্ম করে কী লাভ কারণ ধর্ম তো কাউকে খাওয়ায় না তাহলে আমরা বলবো যে এরা কি আসলেই ধর্মটা বুঝতে পেরেছে না পারে নাই। দিন কি ধর্ম কী এবং ধর্মের এই ইহলৌকিক বা পার্থিব জীবনে ধর্মের পরিচয়তা কতখানি এ ব্যাপারে আমি আলোকপাত করার জন্য জনাব শেখ আমল্লা মাদানীকে একটু অনুরোধ জানাচ্ছি রহমদুলিল্লাহ আহমদ হো অনসাল্লি অনুসালিমাল রাসুল্হিল করিম বাদ। ধর্ম বা দিন যেটা দিনটা হলো মানুষের জন্য একটি মৌলিক প্রয়োজনীয় বিষয় দিন ছাড়া মানুষ চলতে পারে না মানুষের একটি বিশ্বাস থাকতে হবে একটি কর্মসূচি থাকতে হবে যে কর্মসূচি ও বিশ্বাসের মাধ্যমে সে তার এহকালীন জীবন এবং পারলৌকিক জীবনকে সুখী সমৃদ্ধ করার জন্য প্রচেষ্টা চালাবে দিন যারা মানে না তারাও কিন্তু প্রকার অন্তরে এক সময় দিন মেনে বসে যারা বলে ধর্ম বলে কিছু নেই তারা নিজেরাও কিন্তু এ কথা বলতে বাধ্য যে লোহা এবং চম্বুক পারস্পরিকের ধর্ম হলো একে অপরকে আকর্ষণ করা আগুনে যে পুরিয়ে দিতে পারে এই বিশ্বাস তাদেরও আছে শুধু তাই নয় তারাও কোনো একটি বিশ্বাসের উপরে নির্ভর করে চলছে দিনকে অস্বীকার যারা করেছিল दिन अनुशासन के जरा अस्वीकार कर तरह हलन मिस्टर कार्लमार्स मिस्टर कार्लमार्स दिन के अस्वीकार कर बटे किंतु तरह गति और नीति आंदोलन से आंदोलन चले विश्वास से विश्वास हल तर धर्म वर् दिन कंतु आपब जो से दिन हलो ग्रहण जोग्य नये যেহেতু আল্লাপাক বলছেন জনাব শেখ আমাদানীকেও দর্শকবৃন্দ আমাদের অতিথি জনাব শেখ আমি সাহেবের আলোচনার মাধ্যমে এটা প্রমাণিত হল যে মানুষ প্রকৃতিগতভাবেই ন্যাচারাললি ধর্মের অনুসারী যারা বিভিন্ন ধর্মের জন্ম দিয়েছেন তারাও কিন্তু নিজেরা এটা চিন্তাকে কেন্দ্র করে জাতিকে সুসংগৃত করার জন্য বা জাতির মুক্তির জন্য চিন্তা করেছিল কিন্তু তাদের চিন্তা ছিল সীমিত সেজন্য তারা লক্ষ্য অর্জন করতে পারেন নাই কেননা মানুষের চিন্তা কখনও অভ্রান্ত সত্যের উৎস হতে পারে না আচ্ছা এ প্রসঙ্গে আমি জানাব শেখ আব্দুল ইউসুফ সাহেবের কাছে যেটা যাচ্ছি সেটা হল যে দিন প্রকৃত দিন বলতে কি বোঝায় সম্মানিত দর্শক মণ্ডলী দিন বলতে একটা বিশ্বাসের নাম দিনের একটা অর্থ হচ্ছে প্রতিফল আর দিনের একটা অর্থ হচ্ছে মেনে নেওয়া তো প্রত্যেকটা মানুষই কিছু জ্ঞান হওয়ার পরে একটা দিন মানে যে দিনটা সে তার পিতা মাতার কাছে পায় এই ব্যাপারে আল্লাহতালা বলছেন যে হু আল্লাহ রসুল্লাহ বিলহুদা ওদিন অত আয়াত থেকে বোঝা যায় যে প্রত্যেকটা মানুষ पित मातारमेर जमे पेट दिन तरा मन क्यु सबटा ग्रहणियों दिन नय ये प्रत्येक दिन प्रतिफल नहींफल बोलते एक सूप्रतिफल नहीं जिन्हें थी एकम्र दिन इसलमर ही एक कल्याण वुप्रतिफल आ जेटा मरार पर मानुष भोग कर हसलम यज् अल्लाह तला आयाते आल्लाह तला मुहम्मद सल्लाहलीमे पाठिए पृथिवीते मानूष जो तरह दिन के मे चलते से दिनगढ़ बिल्क्र शुदुम्रसलम के दिन हिसेबी जतर प्रमाण करार्जन पेश करार्ज जानुटा हक पाए दिन के अल्लाह ताल अन्न बोन जन्ना दीन आ इंदील निकट एक ग्रहण आज तुम दिन के दिल्ली दिन संतुष्टि प्रकाश कर लो बला प्रकृत दिन मानुष के मेने चलते जाना शेख अब्दिन ইউসুফ সাহেবকে তিনি যে দিন বলতে একটু বোঝায় সেটা বোঝালেন দ্য আমরা শুধুও দর্শককে একটা বিষয় বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে যারা বলে থাকেন যে আমরা কর্ম করে এখানে ধর্মের কী বালাই এই যে বক্তব্যটা দিয়ে থাকেন তারা কিন্তু বুঝতে চান না যে জগতে শান্তি ও নিরাপত্তার জন্য তার যে রুজিটা অর্জন করবে সেখানে ওটা শৃঙ্খলার প্রয়োজন আর এই জন্যই ধর্মের প্রয়োজনীয়তা কোনোভাবেই অস্বীকার করা যাবে না এই প্রসঙ্গে একটু তাত্ত্বিক কথা বলার জন্য আমি মুজাফরবিন মসিন সবকে বলবো ধন্যবাদ আমরা আলোচনার মাধ্যমে বুঝতে পারলাম যে প্রত্যেকটা মানুষে একটা দিন অবশ্যই মেনে চলে কিন্তু এই দিন কোন দিন দেখা যায় যে আমরা দিন মেনে চলছি যেটা মানার দরকার সেটা মানছি না আবার বলছি কেউ যে আমি নিজে কর্ম করে খাই ধর্মের কি বলে ধর্ম কেন মানব এই দাবিটা কিছু সংখ্যক মানুষের আছে কিন্তু একটা কথা সত্য যে এই দিনকে একসময় মানতে সে বাধ্য হয় যেমন শেখ আমানুল্লাহ সাহেব বলছিলেন যে কালমার্ক্স অস্বীকার করলেন সরাসরি এবং তার একটা স্লোগানই ছিল দি আইডিয়া অফ গড মাস্ট বি ডিস্ট্রয়েড আল্লাহর ধারণাকে মানুষের হৃদয় থেকে উৎখাত করো ইট ইজ দ্য আফিম এটা একটা নিশ্চয় মতো এই কথা বলার পরে আর তার নিজের ছাত্র অ্যাঙ্গেলস তিনি বলছেন দি ফার্স্ট ওয়ার্ড অফ রিলিজন লাই ধর্মের প্রথম কথাটাই মিথ্যা সেটা হলো টু ফেথ অফ আল্লাহ আল্লাহর প্রতি বিশ্বাস এটা মিথ্যা কথা অথচ মৃত্যুবরণ করার সময় যখন মৃত্যুর কষ্টের তীব্রতাই যখন পড়ে গেল তখন শেষ বাক্যটি তার মুখ থেকে বেড়ে আসলো ও মাই গড কোথায় থেকে বেড়ে আসলো এটা এক সময় সে স্বীকার করতে বাধ্য হলো যে একজন প্রভু আছে একজন পরিচালক আছে শুধু তাই না এ সমস্ত বন্ধুদেরকে আমরা বলতে চাই। চাইটা আমরা ফেরাউনের কাছে নিয়ে যেতে পারি জি ফেরাও বলেছে কিন্তু আজকে আধুনিক বিশ্বের এই মতবাদটার প্রথম জন্ম হলো মূলত আহ এই আঠারো আর এটাকে নিয়ে চলছি কিন্তু এখানে একটা বন্ধুদেরকে আমরা বলতে চাই এই মর্মে যে আপনার শরীর আপনার কথা শুনে না আপনি এমন কোনো ট্যাবলেটের জন্মদিন, যে আপনার শরীরটা যুবকী থাকবে বৃদ্ধ হবে না আপনার চুল আপনার কথা শোনে না তো আপনার পুরো বডিটাই এমনকি ভিতরে যে আত্মাটা রয়েছে সেটাও আপনার কথা শোনে না একসময় যখন সময় শেষ হয় তখন নিজে বেরিয়ে যায় আপনি শিশু থেকে কিশোর হলেন কিশোর থেকে যৌবন কাল আসলো যৌবন থেকে আপনি বৃদ্ধ হয়ে গেলেন আপনার চুল আপনার কথা শুনে না চোখও আপনার কথা শুনে না এক সময় চোখ আপনি দেখতে পান না চশমা লাগাতে হয় কেন আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন যে জিনিসটা নিয়ে আপনার মাথা অর্থাৎকে নিয়ে ঘুরাচ্ছেন সবকে অস্বীকার করছেন অথচ দিয়ে আপনার নিজেকে নিজে পরিচালনা করতে পারছেন নাজাফর মাসিনকে চমৎকার কথা বলে শুধুও দর্শক বৃন্দ আমরা কিন্তু দেখতে পাই যে এই যে দাসত্ব বা অবধি দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে যে কাউনি কৌনি স্বাবজাত স্ববাবজাত এই বন্ধন থেকে পৃথিবীর কোনো সৃষ্টি মুক্ত নয় পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহর গোলাম চাহপদার্থ হোক আর সে প্রাণীজগত হোক আর মানুষ জিন যেই সৃষ্টি হোক না কেন প্রত্যেকটি সৃষ্টি আল্লাহর আনুগত্য করতে বাধ্য আল্লাহ যে প্রাকৃতিকভাবে যে নিয়মগুলি দিয়েছেন সেই নিয়মের মধ্য দিয়ে তাকে চলতে হবে আচ্ছা একটা সহজ উদাহরণ যেমন আমরা বলতে পারি যে আল্লাহ হাতকে ধরতে বলেছেন পাকে হাঁটতে বলেছেন কিন্তু ব্যতিক্রম করে দেখুন তো দেখি কোন বিজ্ঞানীকে ব্যতিক্রম করতে পেরেছেন পারবেন না সুতরাং এটা আল্লাহর অমোঘ বিধান অনুযায়ী তাকে মানতেই হবে কিন্তু যেটা আসছে যেটা হলো যে সারি যে অবদিয়ত মেনে নেওয়া সে প্রসঙ্গে আপনার একতলাভ থাকতে পারে আমি জানাব শেখ আবদুল ইউসুফ সাহেব একটু সংক্ষিপ্ত বলার জন্য অনুরোধ করছি আমি একটু আচ্ছা ঠিক আছে ধন্যবাদ পাক বলছেন যে আফা ওরা কি আল্লাহ নিজেরা নতুন কোনো ছন্ত্রমন্ত্র নতুন কোনো কায়দা কানুন তৈরি করে সেগুলি অনুসরণ করতে চায় অথচ আসমান জমিনে যা কিছু আছে ইচ্ছায় অনিচ্ছায় সবাই আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করেছে तो एखने परिचालक अपनी जीते तो आल्लर प्रमाणपाच मेनेशर शरियतर हुकुम एक हुक्म तकविनी सबाई मानते नास्तिक দেখা যাচ্ছে যে চোখ দিয়ে দেখছে ধন্যবাদ মিনিট সময়ের ভিতরে সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ আমরা আমাদের অতিথিবৃন্দের সাথে বিদগ্ধ আয়লমন আমাদের সাথে আলোচনা করছিলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হলো যে ধর্ম কি এবং ক্যাম সে প্রসঙ্গে আমরা স্পষ্টত জানতে পারলাম যে ধর্মের প্রয়োজনীয়তাটা সব প্রসূত এবং ধর্মীয় গণ্ডের বাহিরে কেউ নেই হয়তোবা কেউ নিজেদের রচিত ধর্মের উপর চলছেন কেউবা বা আল্লাহ রবীন্দ্রের হুকুম মেনে চলছেন বিধান মেনে চলছেন কেউবা তার অজানতে স্রষ্টাকে অস্বীকার করলেও স্রষ্টার আনুগত করেই চলেছেন কিন্তু তিনি সেটা স্বীকার হয়তো করছেন না কাজেই ধর্মের প্রয়োজনীয়তা অপরিসীম এ থেকে পরিত্রানের কোনো উপায় নেই তাই আমরা বলব যারা রুজি রুটির তালাশে দৌড়াচ্ছেন তাদের রুজি রুটি এটা শৃঙ্খলাবদ্ধ জীবনযাপনের মধ্য দিয়ে করতে গেলে ধর্মীয় অনুশাসনের প্রয়োজনীয়তা অনস্বীকার্য এই সত্য উপলব্ধি যদি আমরা করতে পারি তাহলে আমরা ধর্মের প্রয়োজনীয়তাটাকে উপলব্ধি করতে পারবো শুধুও দর্শক বৃন্দ এই পর্বে আপনাদের কাছ থেকে আমাদের বিদায় নিতে হচ্ছে আমরা সকলে আজকে বিদায় নিচ্ছি সুফান ও সালি ও সাহাবি আন ওকুম ও রহমতুল্লাহ ওবরাকাত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 जाके इच्छा मुनाफा दीयोग कर रास्ते मानव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 ज्ञान रखा जरूरी जानते हम देख उलम कुरान और इलामामी आदर्श कल रे आठ टे पुन सम्प्रचार सकाल सार्लाशे पीट टी बांगल्